তারই কাছে রয়েছে অদৃশ্য জগৎসমূহের চাবি তিনি ব্যতীত অন্য কেউ তা জানেনা জলে স্থলে যা কিছু আছে তা তিনি জানেন তার অজ্ঞাত সারে একটি পাতাও ঝরে না মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণা কিংবা রস যুক্ত শুষ্ক বস্তু পড়ে না যা সুস্পষ্ট কাজেই সবকিছুই লিপিবদ্ধ আছে এবং আল্লাহআ সব কিছু সম্পর্কে জ্ঞাত আছেন কিছুদিন আগে আমি আমার প্রিয় ছাত্র ছোট্ট মুহাম্মাদের সাথে কথা বলছিলাম মুহাম্মাদের বয়স সাত বছর সেই ইউকের বাসিন্দা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 এবং আমি এবং আপনি খালি চোখেও তা দেখতে পারবো না সুতরাং ওই প্রশ্নের উত্তর দেয় এবং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী সুর কাবুতের তিন নাম্বার আয়াত জেনে নেবেন এবং অর্থাৎ আল্লাহ মানুষকে সুখ ও দুঃখের দ্বারা পরীক্ষা করবেন যাতে ভালোদের থেকে মন্দদের আলাদা করা যায় সুরা আলাম কাবুতের এগারো নাম্বার এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও সাবরকারীদেরকে জেনে নিই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি সুরা মোহাম্মদের একত্রিশ নাম্বার আয়াত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 شتران الله سبحانه وتعالى جننة بيهن كارا مؤمن وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَ وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ دْفَعُوا اے بوان تنی منافق دير كيهو جننة بيهن تا دير كيه بولا ہوئے چلو ايشو اللار قطع جددو کرو كيهن با پروتی آيات সুতরাং আল্লাহ সুবাহ আর আমি নাজিল করেছি লোহা যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের জন্য অনেক উপকার এটা এজন্য যে আল্লাহ আল্লা সুবাহানাহুয়া তায়েলা জেনে নেবেন কে না দেখেই তাকে ও তার রাসুলদেরকে সাহায্য করে আল আলহাদিদের ২৫ নম্বর আয়াত অর্থাৎ আল্লা সুবহায়নাহা আমাদের পরীক্ষা করবেন যাতে তিনি জানতে পারেন কে তার দিনকে বিজয় করার জন্য কাজ করবে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 এ কারণেই মানুষের মধ্যে কারা সঠিক ও ভুল ও জানার পরেও আল্লাহ সাহু আমাদের পরীক্ষা করেন যাতে আমাদের আমলগুলো তিনি প্রমাণ প্রমাণস্বরূপ উপস্থিত করতে পারেন নেককার নেককার ব্যক্তির নেক আমল প্রমাণ করবে এবং বদকার ব্যক্তির বদ আমল প্রমাণ করবে যে সে বৎকার আসলে সময়ের সাথে সাথে আমাদের মধ্যে সাবরের পরিমাণ কমতে থাকে তাই এ নিয়ে বেশ কিছু গল্প আয়াত হাদিস ও বাণীর উল্লেখ করা হয়েছে বিপদে আমাদের জন্য কেবলই সাবর সাবর এবং সাবর যেহেতু তা ক্রমশই ফিকে হয়ে আসে তাই এই দার্স থেকে আপনি যা শিখেছেন তার উপর আমল করবেন এটা আপনার বিষণ্ণতাকে সাবরের মধুতে ভরপুর করে দেবে আপনাকে আরও অনুপ্রেরণা দেবে আপনাকে সাবরের উপর টিকে থাকার শক্তি জোগাবে আর আপনি এও উপলব্ধি করবেন আল্লাহ সব তালা যা করেন ভালোর জন্যই করেন ব্যাপারটি আশ্চর্যজনক সবকিছুই তার জন্য কল্যাণকর একমাত্র এমন হয়ে থাকে আমার মতে রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম ইফকের ঘটনায় সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন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 ইয়া রাসুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তখন তিনি বলেছিলেন আইসাকে তিনি আইসা রাজু তাল আনহাকে নিয়ে গর্বিত ছিলেন সবার সামনে এই কথা তিনি বলেছিলেন কাজী এটা ছিল তার সম্মান সাফওয়ান রাজি আল্লাহ তাল আনহুর সম্মান প্রশ্নবিদ্ধ হয়েছিল আবু বকর রাজি আল্লাহ তাল আনহুকে সবাই নিন্দা করছিল আইসা রাজি আল্লাহ তাল আনহা মর্ম ও কষ্টে কাতর হয়ে পড়েছিলেন এ ছিল তাঁর জীবনের চরম বেদনাদায়ক দায়ক মুহূর্ত তিনি আমাদের মা আমাদের সম্মান আমাদের গর্ব আমাদের মর্যাদা হলেন এই ঘটনায় তিনি শোকে ভেঙে পড়েছিলেন কিন্তু যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল তোমরা একে নিজেদের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 এটা কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য কখনো কখনো আপনি সেটা বুঝতে পারবেন আবার কখনো আপনি হয়তো বুঝতে পারবেন না মূল পয়েন্ট হল আপনি কষ্টদায়ক কথার বিপরীতে সাবর করুন দয়া করে সাবর করুন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 আল আহনাফ তার বাহনে চড়লেন এবং তারপর পেছন দিকে ফিরে লোকটির দিকে তাকিয়ে বললেন তোমার যদি আর কিছু বলার থাকে তবে এখানেই সেটা বলে ফেলো। না হয় থাম কারণ আমি চাই না আমার বাসার আশেপাশের ভবঘুরের দল তোমার এসব কথাবার্তা শুনতে পাক আর তোমার সাথে এমন কোন আচরণ করুক যা তোমার অপছন্দনীয় হবে অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন আমার ভবঘুরের প্রতিবেশীরাও তোমার এসব কথার সাথে একমত হবে না ওয়াইস আল করিকে বালকেরা পাথর ছুঁড়ে মারতো।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 কেউ একজন একবার সালিম বললেন তুমি ঠিকই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদু তুমাকে গালিগালাজ করতে লাগল আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহু তাল আনহুমা ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ভাই বিজ্ঞ ইমাম শাইক ও আলিম যখন সে থামল ইবনু আব্বাস আনহুমা তার ছাত্র ই কীমাকে বললেন এই লোককে বলো তার প্রয়োজন পূরণের জন্য এগুলো তাদের দমাতে পারেনি কিংবা নিজ পথ ও পন্থা নিয়ে তাদের মধ্যে কোন সন্দেহ দেখা দেয়নি এমনকি আমাদের রাসুল উল্লাহ সাল্লু আলাইহ সাল্লামও এসব আচরণ সহ্য করেছেন তিনিও অব্যাহতি পাননি এমন সময় আনসারীদের একজন বলে উঠল এই বন্টন আল্লাহর পছন্দ অনুযায়ী হয়নি আমাদের প্রিয় রাসুল উল্লাহ সাল্লু আলিহ ব্যাপারে অভিযোগ করা হয়েছিল নিঃসন্দেহে এটি একটি মারাত্মক বিষয়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 রাসুল উল্লা সাল্লাহ আলী উপর তা এতখানি প্রভাব ফেলেছিল যে সাথে সাথে তার চেহারা পরিবর্তন হয়ে গেল এটা তার উপর প্রভাব ফেলেছিল কারণ তার বিরুদ্ধে সম্পদ অভিযোগ করা হয়েছিল, যার ঘরে একাধারে তিন দিন কখনো চুলা জলেনি আজ তাকে সম্পদ বন্টনের ব্যাপারে অভিযুক্ত করা হচ্ছে তার চেহারার এমন পরিবর্তন দেখে ইবনে সৌদ আফসোস করতে লাগলেন যে তাকে তিনি কথা কেন জানাতে গেলেন তারপর রাসুল উল্লা সাল্লাহ আলাইসাল্লাম বললেন মুসা আলাইহিসাল্লামকে আমার চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি তা সহ্য করেছেন যদি রাসুল উল্লা সাল্লু আলহ্লাম রেগে গিয়ে থাকেন তবে আপনিও হয়তো কখনো কখনো আপনার ব্যাপারে কথা শুনে রেগে যেতে পারেন কিন্তু দেখুন আলাইহসাল্লাম কিভাবে রাগকে দমন করেছেন তিনি বলছিলেন মূর্সা আলি সাল্লামকে তার চেয়েও বেশি কষ্ট দেয়া হয়েছিল এবং তিনি অনেক বেশি সহ্য করেছেন কাজেই আপনাকেও এভাবেই চিন্তা করতে হবে এমন দৃষ্টিভঙ্গি রাখতে হবে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 যখনই আপনাকে আপনার ব্যাপারে অন্যায়ভাবে ভাবে কিছু বলা হবে রাসুল্লাহ আলি কথা শরণ করেছিলেন আপনিও একইভাবে আপনার চেয়ে অনেক বেশি কষ্ট দেয়া হয়েছিল আপনার সম্পর্কে তো তাই বলা হয় যা বলা হতো আপনার পূর্ববর্তী রাসুলদের সম্পর্কে সুলাফুসুলাতে আয়াত প্রয়োগ করুন আপনাকে যা বলা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলি সেই একই কথা বলা হয়েছিল সুতরাং শান্ত হন আল্লাহ সুবাহ আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা ও পালন তিনি রিজিক সরবরাহ করেন লালন পালন করেন রাতের অন্ধকারে রুহ বের করে আনেন সকাল হলেই আবার ফিরিয়ে দেন অথচ এর পরেও তারা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আহাদা আযবারু আলা আযান ইয়াসমাউহু মিন আল্লাহি আযজা ওয়া জাল নির্ধারণ করেছে এর মাধ্যমে আল্লাহকে গালমন্দ করে অথচ এর পরেও আল্লাহ তহ তাদের সুস্বাস্থ্য ও রিজিক দান করেন আমাদের রাসুল উল্লা সাল্লাহ আলাইহ আমাদের চেয়েও বেশি কষ্টভোগ করেছেন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 কিন্তু হতে পারে আপনার কোন গুনার কারণে আজ তারা আপনার উপর জেল অভিযোগ কিংবা মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের কর্তৃত্ব ফলাচ্ছে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল পাশাপাশি আপনার সাথে যাই হোক না কেন যদি আপনাকে তাদের কোনো বিষ শুনতে হয় কিংবা তারা আপনার ক্ষতি করে তবুও অন্তরে সব সময় দয়া অনুভব করুন তাদের প্রতি অন্তরে দয়ার প্রতিভূতি বজায় রাখুন যদিও আপনার সাথে প্রতারণা করা হয় আপনার দুর্বলতার সুযোগে আপনাকে অভিযুক্ত করা হয় কিংবা এমন কেউ যারা আপনার কাছ থেকে নানাভাবে উপকৃত হয়েছে আজ তারা আপনার বিরুদ্ধে হঠাৎ দাঁড়িয়ে যায় বাস্তবে অনেকের সাথেই এমন ঘটে এই রকম প্রচুর ঘটনা আছে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 मुक्त तुम्हारा खुशी जीते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 যারা জমিনে আছে তাদের প্রতি তোমরা দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন আমাদের রাসুল উল্লাহ সাল্লসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন বুখারি ও মুসলিমের অপর এক হাদিসে এসেছে ইন্হু মন্হাম লাউরহাম নিশ্চয়ই যে দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করেন না এই ব্যাপারে ইউসুফ আলাইসাল্লামের ঘটনাটি উল্লেখ করা যেতে পারে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 অনেকেই আপনার বিরুদ্ধে কথা বলতে পারে আপনার আড়ালে আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে আর এটা হয়ে থাকে, আপনি কারো উপকার করলেন আর আচমকা তারা আপনাকে নিয়ে গিবোধ করতে শুরু করলো তারা ইন্টারনেটে গিয়ে আপনার ব্যাপারে মর্যাদা হানিকর কোন মন্তব্য করল কাফিররা শুরু থেকেই আপনার পেছনে লেগেছিল আর এখন উম্মার একটি দলও আপনার বিরোধী হয়ে গেছে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 ইউসুফ আলহ ইসালাম আল্লাহের মাধ্যমে তার বক্তব্য শুরু করলেন এবং আল্লাহ স্মরণ করার শেষ করলেন এই কারণেই তার তার ভাইদের প্রতি ধরনের খারাপ কিংবা সৃষ্টি হয়নি তেমনি দায়ী হতে হলে আমাদের ইব্রাহিম আলিহালামের মতো হতে হবে তিনি নিজেকে আগুনে সপি দিয়েছিলেন তিনি মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে নিজে খাবারের কষ্ট করেছেন তিনি তার সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন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 হল সুপদ গামী সুরা আল ও ছাপ্পান্ন নম্বর আয়াত আপনি যদি সাবর করেন তবে আপনি সালাওয়াত পাবেন আপনার উপর আল্লাহ বর্ষিত হবে আল্লাহ আপনার মর্যাদা উন্নীত করবেন এত সব অনুগ্রহের কারণটা কি কারণটা কেবলই সাবর আল্লাহ আপনাকে হৃদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন সুতরাং সাবর অবলম্বন করুন শেষ কথা হল অধিকাংশ পরীক্ষা আপনি এড়াতে পারবেন না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 খুদ্বায় তিনি মুসলিম ও অমুসলিম সবাইকেই নাসিহা দিতেন যে থাকা অবস্থায় অনেকেই তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিল আলামিন। ইবনুল কাইম তার উস্তাজার ব্যাপারে বলেছেন যখন আমাদের ইমান দুর্বল হয়ে যেত আমরা আমাদের সাইক ইবনু তাইমিয়ার স্মরণাপন্ন হতাম তার কথা আমাদের ইমানকে তরতার্জা করত আমার বাবার ক্ষেত্রেও আমি তাই লক্ষ্য করেছি আল্লাহ তাকে সমৃদ্ধ আমল বিশিষ্ট দীর্ঘায়ু দান করুন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 কারাগারের নির্যাতন দুনিয়া থেকে বিচ্ছিন্নতা তার নিজের শারীরিক অসুস্থতা আমার মায়ের অসুস্থতা আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিন সম্পদের ক্ষয়ক্ষতি প্রায় সবকিছুরই ক্ষয়ক্ষতি বিপদে নিজের পাশে চেনা একজন মানুষকেও না পাওয়া এবং আরও যা যা সম্ভব সব ধরনের অবস্থার ভেতর দিয়েই তাকে যেতে হচ্ছিল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 مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ তাদের উপর ভীষণ বিপদ ও কষ্ট এসেছিলো আর এতে তারা এমনভাবে প্রকম্পিত হয়েছিল যে রাসূল ও তার সাথী ঈমানদার লোকেরা বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে সূরা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 উপসংহারে বলতে হয় একজন মুসলিম একজন দায়ী হিসেবে আপনাকে সব সময় এই পথের উপর অটল থাকতে হবে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 নাতি খেলা দেখা আর মৃত্যুর প্রতীক্ষা করা আমার সলাহ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সুলের একশো বাষট্টি নাম্বার আয়াত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 এমন অনেকের কথা শুনেছি চেষ্টা করলে আমি হয়তো কয়েকজনের নামও বলতে পারবো, আমি হয়তো কয়েকজনের নাম বলেওছিলাম কারণ তারা সেগুলো প্রকাশ্যে করেছিল তারা সামান্য পরীক্ষা যেগুলোকে আসলে ঠিক বলা যায় না এসবের সম্মুখীন হয়ে এই পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তারা দেখল দুনিয়া পাল্টাতে শুরু করেছে আর সবকিছুই কেমনভাবে জানি বদলে যাচ্ছে সুতরাং তারাও এর সাথে সাথে নিজেদের পরিবর্তন করে নিল সেই ব্যক্তি কিভাবে পরীক্ষায় পার পাবার আশা করে যেখানে সে নিজেই অন্যদের জন্য পরীক্ষার কারণ আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি ইনসা আল্লাহ তহ পরবর্তী দার্সে আমরা সুরা আল আসরের তাসির দিয়ে শুরু করব। এই তাসিরটি চারটি প্রাথমিক মূলনীতির দলিল হিসেবে কাজ করবে এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্ব গুলো শুনতে ভিজিট করুন মুবশির মিডিয়ার ফেসবুক পেজ ডবু ডেসবুক